الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتمكن عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مبلله عَبْدُهُ وَرَسُولُهُ اما بعد فقد قال الله سبحانه وتعالى اعوذ بالله من الشياطين الراءزم بسم الله الرحمن الرحيم قل لنفسنا باثه الموت وانا لكم بالشر والخير فتنه وَإِلَى أَيْنَ تُرْجَعُونَ وَقَالَ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى كُلُّ نَفْسٍ دَائِقَةُ الْمَوْتِ ثُمَّ إِلَيْنَا تُرْجَعُونَ وَقَالَ اللَّهُ سُبْحَانَهُ كل نفس دائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحسح عن النار وأدخل الجنة فقد فاء وما الحياة الدنيا إلا متاع الغرور وقال الله سبحانه وتعالى أفحسبتم أنما خلقناكم عبسا وأنكم إلينا لا ترجعون وقال الله سبحانه وتعالى إنما يوقف الصابرون أجرهم بغير حساب ভাই মাঝখানে যে সমস্ত জায়গা আছে খালি পড়ে রয়েছে মাঝমা যদি একটু মেহরবানি করে কষ্ট করে উঠে এসে খালি জায়গাগুলা বন্ধ করে বসতো তাহলে বড় ভালো হতো পিছন দিক থেকে সামনে এসে বসলে খালি জায়গাগুলো পুরা করে বড় ভালো হতো আল্লাহ বড় দিবেন আল্লাহরালি জমাট যদি মজমার মধ্যে থেকে থাকে তো মজমাটাকে একটু জুড়ে দেন ভাই মেহরবানি আল্লাহ আপনাদেরকে বড় দুনিয়া আখেরাতে ভালাই দান করবেন জন্নেবালি জমাত পুরা মজমা এক জায়গায় এসে বসলে আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে আল্লাহ দেখতে চান আমার বন্দা আমলটা সুন্দর মতো করে কিনা শুধু আমল করে দিল বায়ান শুনে নিল আওয়াজ পৌঁছিয়ে যায় দূরে দূরে ফাঁক ফাঁক বসে বসে বায়ান শুনল আমল তো হলো কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল আল্লাহ বান্দার তলককে দেখেন আর গ্রহকে দেখেন যে আমার জন্য বান্দা কতটুকু কষ্ট সহ্য করল আল্লাহর কাছে ওই সবচেয়ে তো বেশি গ্রহণযোগ্য ওই আবাদাত সবচেয়ে বেশি পছন্দনীয় আল্লাহর কাছে যে আবাদাতের মধ্যে মনশা আল্লাহর জন্য কষ্ট বরদাস্ত করে আল্লাহর জন্য কষ্ট স্বীকার করে ওই আবাদত আল্লাহ তালার কাছে বেশি পছন্দনীয় বেশি ভালো লাগে এজন্য সকলের কাছে অনুরোধ মেহরবানি করে পুরানা সাথী আছেন আপনারা মজমার ভিসে মজমাটাকে একটু জুড়ে দেন অনেক দূরে দূরে সাথীরা আল্লাহ যখন আদমান ইসলামকে দুনিয়াতে পাঠাবেন বলে এরাদা করলেন আল্লাহ চাইলেন যে আল্লাহ তার খলিফা দুনিয়াতে পাঠাবেন ইনি খালিফা আল্লাহ এরাদা করেছেন তার প্রতিনিধি আল্লাহ যেই কাজ করেন সেই কাজগুলা আল্লাহর প্রতিনিধি করবে আল্লাহর খালিফা এই কাজগুলা করবে আল্লাহর রঙ্গে রঞ্জিত হবে আল্লাহ নিজে খান না অন্যকে খাওয়ান तो आल्लार प्रतनिधि अन्न के खवे निजे आल्ला पान करें बंदा के पान करान तो आल्ला प्रतनिधि तारखलुक के पान करबें आल्लाहर बंदा बंदी तर मु मखलुक के आराम पोचानर व्यवस्था करें दुनिया आदम आलम के पाठाबे आदमेर सन्तान के दुनिया के आबाद करबें आल्लारादा करुगरे आल्ला तला दुनिया के दुनिया जमीन के दुनिया आसमान के दुनिया जमीनर मध्य मानुषर जो बनी आदमेर जा सामान लाग् तर जा प्रयोजन पड़े दुनिया के चलते तरह जा सब किस पूरा कर जमीन भरे योग्यता दिए दिए मटर मध्य मटर थी सब किसके बनिए पानी के भरथ बर आकाश देख पानी के नाम नाम জমিনের ভিতরে উর্বরা শক্তি দিয়েছেন মানুষের জরুরতের সব সামান জমিনের ভিতরে আল্লাহালা লুকিয়ে রেখেছেন তো মানুষ আসবে দুনিয়াতে আল্লাহ এরাদা করলেন আদম আলী ইসলামকে দুনিয়াতে আনবেন আর আদমের সন্তানকে দুনিয়াতে আবাদ করবেন বাঁচাবেন ফেলাবেন ছড়াবেন রাখবেন তো আল্লাহ নিয়ে কেয়ামতের আগ পর্যন্ত আল্লাহ জানেন এদের সংখ্যা কত হবে আল্লাহই জানেন আর কেউ জানে তো সব মানুষকে যা আল্লাহর আলেমের মধ্যে আছে। আদম থেকে নিয়ে কেয়ামতের আগ পর্যন্ত আসবে अल्लाह तला जो चाहें कि दुनिया आदों के आदम के पाठा तोरिश्तर सामने आल्ला सब मानूष अगणित असंख्य जा क्यों जाने सब मानूष के अल्लाह तला एक जमीन मध्य जमा करिकार आकारे पिपड़ार आकार सब मानूष जमा कर फेरिस्तर के देखिए आदम के আর আদমের এই সন্তানকে দুনিয়াতে পাঠাবো তারা দুনিয়াতে বসবাস করবে জীবন জীবনযাপন করবে আল্লাহ ইচ্ছা এটাকে দেখলো আর মানুষের এই সংখ্যা এটাকেও দেখলো দেখে ফেরেস তারা আল্লাহকে বনে কি কে আয়লা আপনি আদমের এত সন্তান এত সন্তান এত সংখ্যা এগুলা এগুলাকে দুনিয়াতে প্রেরণ করবেন জমিনের মধ্যে তারা আবাদ হবে তো এগুলা মধ্যে কিভাবে বসবাস করবে এগুলা জায়গা কেমন করে হবে এত সন্তান যুগ যুগ হাজার হাজার বছর দুনিয়া হায়াত এর মধ্যে এত মানুষ জায়গা হবে কেমন করে তো আল্লাহ তা না রিষ্টাদেরকে বললেন এটার জন্য তোমাদের দুশ্চিন্তার কোন কারণ নাই এটার ব্যবস্থা আছে আমার কাছে আমি তাদের জায়গার ব্যবস্থা করব তো ফের ইস্তারা আল্লাহকে বললেন কে আল্লাহ আপনি তো অবশ্যই করবেন আপনার কুদুরতের মধ্যে আপনার ক্ষমতার মধ্যে আপনার শক্তির মধ্যে সবকিছুই আছে আপনি যা চান তাই করতে পারেন আপনার এরাদাই অজুদের জন্য যথেষ্ট যা চান তাই করেন আপনি সব কিছুর উপরে আপনার এরাদাকে বাস্তবায়িত করবার উপনে। আপনার পরিপূর্ণ ক্ষমতা আছে আলাকুল্লিসির সব আপনারই আয়ত্তর মধ্যে আপনার মধ্যে আপনি একটু সবই পারেন আমাদের বুঝবার জন্য একটু আমাদেরকে বলে দিবেন আপনি কি ব্যবস্থা করবেন আমরা একটু বুঝতাম আপনি কি ব্যবস্থা করবেন এতগুলা মানুষ একসাথে তারা বসবাস করবে তাদেরকে আপনি আবাদ করবেন কিভাবে হবে কি শুনো আমি মানুষের উপরে মৃত্যুকে চাপিয়ে দেব মৌধ সবার করে দিব তো কি হবে আমি তাকে দুনিয়াতে পাঠাবো আর দুনিয়াতে তার জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারিত করে দিব সে ওই নির্দিষ্ট সময়টা পুরা করবে যখন তার ওই নির্ধারিত নির্দিষ্ট আমার মোতায়ন করার সময় পুরা করে ফেলবে তো তার উপরে মৃত্যু আসবে সে মারা যাবে তার উপরে আমি মৃত্যু সংবাদ করে দিব তো সে মারা যাবে সে দুনিয়া থেকে চলে যাবে ওই জায়গা খালি হয়ে যাবে তার ওই জায়গাটা খালি হয়ে যাবে ওই জায়গায় নতুন লোক আসবে আমি এইভাবে যার যাওয়ার সে যাবে যার আসা সে আসবে জানেওয়ালা চলে গিয়ে জায়গা খালি করবে যার আশা সে এসে ওই জায়গাকে পূরণ করবে এইভাবে আমি মানুষকে দুনিয়াতে আবাস করব আল্লাহ ফেরেস্তাদেরকে এইটা বললেন এইভাবে ফেরেস্তারা আল্লাহকে বলে আপনারা ঘুমাচ্ছেন ফেরিস্তারা আল্লাহকে বলে কি আপনি মানুষ উপরে মৃত্যু সংার করে দিবেন মানুষ মারা যাবে দুনিয়াতে থাকবে না আর এখানে আমি তার জন্য বসবাস করতে গিয়ে তার যত কিছুর প্রয়োজন এগুলা সব তার জন্য আমি তৈরি করে দিয়েছি এগুলা থেকে সে উপকৃত হবে নির্দিষ্ট সময় পর্যন্ত ওমাত কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যখন তার এই নির্দিষ্ট সময় পুরা হয়ে যাবে তার উপরে মৃত্যু আসবে তো সে এখান থেকে চলে যাবে এক সময় শেষ পুরা হয়ে গেছে তো ফেরেস্তা বলে মৃত্যু সভার করে দিবেন তাহলে তো মানুষ মৃত্যুর ভয়াবহ অবস্থা আমি এখানে থাকতে পারবো না আর আমাকে জানাচ্ছে চলে যেতে হবে কোথায় যাব কোথায় থাকবো কোথায় ঘুমাবো কোথায় যাবো কোথায় পড়বো কোথায় কি করবো কি অবস্থা আমার তার মৃত্যু ভয় তার মধ্যে এমন ভাবে আল্লাহ তাহলে তো সে দুনিয়ার জীবনে না খেতে পারবে না ঘুমাতে পারবে না দোকানদারি করতে পারবে না চাকরি করতে পারবে না করতে পারবে না কোন কাজকাম করতে পারবে তার তো দিন রাত ঘন্টা মৌর্তের ভয় তার মধ্যে এমন ভাবে সামার হয়ে থাকবে সে দুনিয়ার সব কাজই ভুলে যাবে কিছুই তার ভালো লাগবে না কিছুই তার শান্তি লাগবে না মৃত্যুর ভাই সবসময় তার উপরে চেপে বসে থাকবে তো সে দুনিয়ার জীবন কিভাবে অতিবাহিত করবে আল্লাহ খবর মধ্যে আল্লাহর উম্ম হলেন আমার কাছে এটারও ব্যবস্থা আছে এটারও ব্যবস্থা আছে আমার কাছে রেস্তারা বলে আল্লাহ আপনি এটা কি ব্যবস্থা করবেন আপনি তো ব্যবস্থা করবেন আপনি তো ব্যবস্থা করার একটু কাটেনাশ্যুসাম আপনি কি ব্যবস্থা করবেন আল্লাহ বলেন যে আমি তাদের মধ্যে আল্লাহ বলেন আমি তাদের মধ্যে মন চাহি জিন্দিগি চালাবার হাহেস পয়দা করে দিব । दिन सप्ता मास बचर तर जुग अतिबात हो जा चाए। সে তার এই জরুরত পুরা করা তার এই করার পিছিয়ে স্মরণ হবে না সে ভুলে যাবে মৃত্যুকে মতকে ভুলে যাবে মৃত্যুকে ভুলে যাবে এই জন্য আল্লাহ বার কোরআনের মধ্যে এই কথা বন্দাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছেন এই কথা দেখো তোমাকে আল্লাহ ভালো আঘাত কেউ যদি কোনো অন্যায় করে কোনো বড় কোনো ছোট অধীনস্থ যার অধীনে কাজ করে তার কোন একটা হুকুম অমান্য করেছে তার কোন একটা অন্যায় করেছে তার তার হকের খেলা ক্ষমতা রাখে করলে তুমি আচ্ছা দাঁড়া তোমার আমি মজা দেখাচ্ছি তোমার মজা দেখাচ্ছে মজা মজা দেখাচ্ছি দেখাই দিছি এই গান করলাম আমার আমার আমার ঘরে থেকে আমার অধীনস্থ হয়ে আমার তাবে হয়ে তোমার সব আমার ক্ষমতার মধ্যে আর তুমি এই কাম করলে আচ্ছা রাও তোমার আমি মজা দেখাচ্ছি মজা চা খাচ্ছি তোমাকে আল্লাহ নব সিন্দা এ পাতুল মৌ মৌচের মজা চাখাব চাতে হবে তুমি আমার অধীনস্থ আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি আমার আবদিয়তের জন্য তুমি আমার গোলাম আমি তোমার মনির তুমি আমার দাস আমি তোমার মাওলা তোমার চোখ তোমার কান তোমার হাত তোমার পা তোমার অন্তর তোমার অঙ্গ সব আমি বানিয়ে আমার কবজায় কুদুরতের মধ্যে রেখেছি আর তুমি আমার নফরমানি করো আর তুমি আমার আবদিয়াতকে স্বীকার করো না তোমাকে আমি পয়দাই করেছি একমাত্র এ ধারে আবদিয়াতের জন্য কি আমার গোলাম হয় জিন্দগি অতিবাহিত করো আমার গোলাম আমি যেমনটা চাই যেমনটা বলি আমার যেমনটা মানসা ওইভাবে তুমি জিন্দগি অতিবাহিত করে আসো ইজ্ঞাকা না গধু ইজ্ঞাকা না আপনারই গোলাম হয় জীবনযাপন করতে আমি এরাজা করছি আমি আসল করছি আমি পাক্কা নিয়োগ করছি ও আপনারই একমাত্র গোলাম জীবন যাপন করব। আপনি যেমনটা বলেন আপনি যেমনটা কামাই করতে বলেন আপনি যেমনটা খরচ করতে বলেন আপনি যেমনটা দেখতে বলেন আপনি যেমনটা শুনতে বলেন আপনি যেমনটা ধরতে বলেন আপনি যেমনটা চলতে বলেন আপনি যেমনটা চিন্তা করতে বলেন আহ্লাহ এর বাইরে আমি কিছুই করব না ইজাকা না বুধ আমি আপনার গোলাম ও বন্ধা তুমি কি দেখো না আমার সব মহলুক আমার মধ্যে ডুবে রয়েছে তুমি কি না? কুল্লুন কদা আলিমা সলাাত হা দুনিয়াতে যতুক মখলুক আল্লাহ পয়দা করেছেন আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি যা দুনিয়াতে সৃষ্টি করেছি এই সব আমার গোলামের মধ্যে ডুবে আছে তার নামাজকে নিয়েছে গাছ ও নামাজ পড়ছে গরুও নামাজ পড়ছে ছাগলও নামাজ পড়ছে পিপরাও নামাজ পড়ছে সাপ নামাজ পড়ছে জান্নাত নামাজ পড়ছে আর জাহান্নাম ও নামাজ পড়ছে তুমি কি দেখো না তুমি কি বুঝো এখনই ফজরের নামাজের দুই রেখা ফরজ আদায় করা হয়েছে সবাই দাঁড়িয়ে নামাজ পড়েছে না তো গাছের নামাজ পেয়াম গাছের জন্য হাল্লা এই নামাজ কায়ন করেছেন সে নামাজ পড়বে যখন থেকে তাকে পয়দা করা হয়েছে তখন থেকে সে নামাজের ভিতরে এক পায় দাঁড়িয়ে আস গরু ছাগল চতুষ্পদ জানুকুর অবস্থায় তারা সারা জিন্দিগি অতিবাহিত করছে সারা জিন্দিগি মাথা নত করে রুকু অবস্থায় গরু ছাগল চতুষ্দ জানবার সারা জিন্দিগি অতিবাহিত করছে আল্লাহ হেফাজতের মধ্যে তুমি কি দেখো না ফরিস্তারা কাতার বন্দি হয় আল্লাহর সামনে আল্লাহ আল্লাহ আল্লাহ তালার কুর্সি যে সমস্ত ফরিস্তারা উঠিয়ে রেখেছে তারা আর তার আশপাশের মধ্যে যে সমস্ত ফরিস্তারা আছে এই সব ফারিস্তারা আল্লা পাহাড় তার এবাদত মানুষ আর তাহি তো বসে জমে বসে থাকে নড়াচড়া নাই জমে বসে আছে স্থির পাহাড় জমে বসে আছে যখন থেকে আল্লাহ তাকে পয়দা করেছেন তখন থেকে সেই বসে আছে তো পাহাড়ের নামাজ বসে থাকা আর তাহা তু বসে থাকা তো আল্লাহ মুহলুকের ভিতরে নামাজকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন जहां नाम कैमान आल्ला के बोलोल्लाह अपनी ना वादा कर बंदा बंदी दिए भरे देवें तो अनेक शहर दोआा ना, दे तो नाम दोलर चावा आल्लावा আল্লাহর কাছে ছোট হাতে তো আল্লাহ জান্নাতকে বলবেন কি হ্যাঁ হ্যাঁ আমি তোমার সাথে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা আমি পুরা করব তো আল্লাহ জান্নাতের ওয়াদা কি কেমনে পুরা করবেন হুজুর হাদিসের মধ্যে খবর দিয়েছেন শোনার জন্য আল্লাহ ছিল সব আল্লাহ পৌঁছিয়েছেন এরপরও জান্নাত আল্লাহকে বলে কি আল্লাহ আপনি আমার সাথে বাঁধা করেছিলেন জান্নাত আমাকে ভরে দিবেন আমার তো অনেক শহর অনেক বাজি খালি পরে রয়েছে এগুলো ভরে দেন আল্লাহ জান্নাত কে ভরবার জন্য কি তরিকা করবেন তার বানিয়ে ওই মানুষগুলাকে দিয়ে আল্লাহ জান্নাত ধরে দেবেন জাহার্নাম ও আল্লাহকে বলবে কেউ আল্লাহ আপনি নামার সাথে মাথা করেছিলেন আপনি আমার পেট ভরে দেবেন আমার তো অনেক বাদি খালি অনেক গ্রাম খালি পরে রয়েছে অনেক শহর খালি পরে রয়েছে আপনি না ভরবেন বলেছেন ভরে দেন আল্লাহ জাহান্নামকে ভরবার জন্য নতুন মানুষ বানাবেন না হুজুর বলেন আল্লাহআাল তার কুদুরতের তার শান অনুযায়ী আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তার শান মোতাবেক তার আল্লা আল্লা আল্লাহ তার দুইটা কুদুরতের পা জাহান্নামের উপরে রাখবেন আর রাখার সাথে সাথে জাহান্নাম কত কত বলে চিৎকার দেবে আল্লাহ ভরে গেছে ভরে গেছে আল্লাগবেন আল্লাগবে না জাহান্নামের নামাজ আল্লাহর কাছে চাইতেছে দোয়া করতেছে সব আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহর বন্দিগির মধ্যে আল্লাহর গোলামের মধ্যে ডুবে রয়েছে ও মানুষ আমি তোমাকে বানালাম। ও মানুষ আমি তোমাকে সবচেয়ে সম্মানিত করে বানালাম ও মানুষ আমি তোমাকে বেশি মায়া আর মমতা দিয়ে বানালাম আল্লাহ আল্লাহ এক হুজুর হাদিসের মধ্যে কথা খবর দেন একটা লোক एक लोक से आल्ला नाफरमानी कर आल्ला हुकुम अमान्य कर आल्ला के नार कर आल्ला केग कर रहा माने ना तो गुना बोलें सारा दुनिया जमीन भरे गे जा रमीर गुणा दिए भरे गे জায়গা হয় না তার গুণা পুকুরের দিকে উঠতে শুরু করে তার গুণা আকাশ পর্যন্ত যদি পৌঁছিয়ে যায় একজন লোকের গুণা আকাশ পর্যন্ত যদি ছুয়ে যায় আকাশের কিনারা পর্যন্ত পৌঁছিয়ে যায় আর চারা জমিন আর খালি জায়গা আর যা আছে সব তার গুণা দিয়ে ভরে গেছে হুধুর বলেন কি আল্লা আল্লাহ অপেক্ষায় থাকেন বন্দানী আমার দিকে ফিরে আসে আমার বন্দা আমার কাছে ফিরে আসে আমি তাকে বানিয়েছি আমি তার মাওদা আমি তার হালেক আমি তার মালিক আমি তার রাজেক আমি তাকে রিজিক দেই আমি তার সব কিছু করি আমি তার সব জরুরত রাস্তা দেখান ওলামাদেরকে তার কাছে পৌঁছানের জমাকে তার কাছে পৌঁছানকে তার কাছে পৌঁছান ও বান্দা ফিরে আয় ফিরে আয় ফিরে আয় আল্লাহ অপেক্ষায় থাকেন যখন বন্ধা ফিরে আসে তারা এত গুণা হুজুর হাদিসের মধ্যে না পক্ষে সম্ভব না করতে পারবেন এত সত্ত্বেও হুজুর বলেন আল্লাহ চিনো তুমি তোমার আল্লাহকে কে তোমার রব পয়দা করো তুমি তোমার রবের সাথে সম্পর্ক কবির रब के तुमारल्ला के भूले गंदा अल्लाह আমার মধ্যে ডুবিয়ে রাখলেন আমি তার নফরমানি করলাম তার হুকুম অমান্য করলাম তার ভিতরে অনুতাপ হয়েছে লজ্জিত হয়েছে শর্মিন্দা হয়েছে লজ্জিত হয়েছে আল্লাহকে ডাক দিছে আল্লা বলে আল্লাহ বলে আল্লাহকে ডাক আল্লাহ ও আল্লাহ বলে ডাক দিছে আল্লাহ বলে ডাক দিছে আল্লা ও আল্লাহ ও আমার আল্লাহ এত এত কিছুর পরেও সে আল্লাহ থেকে আল্লাহ রহমতের থেকে নিরাশ হয় নাই আল্লাহ রহমতের থেকে নিরাশ হয় নাই আর নিরাশ না হয়ে সে আল্লাহকে ডাকছে ও আল্লাহ আল্লাহ বলে রাখছে সামনের কথা এখনো বলে না তার ভিতরে আছে আল্লাহ আল্লাহ তো জানেন সে এখন আমার কাছে কিছু বলবে কি বলবে সেটাও আল্লাহ জানেন আল্লাহ ফারিস্তাদেরকে বলেন যে দেখো দেখো আমার না আমার নাফরমানি করে লজ্জিত হয়েছে আত্মাও গত আল্লা আর তবা তু আন্নাদছ তারজ্জিত হয়ে যাও হয়ে গেছে আমি তার না করলাম হায় হায় আমি কি করলাম হায় আমি কি করলাম আফসোস ভিতরে বেথা। দুঃখ সদ আমি কি করলাম দিয়েছেন উদাহরণ শিকারী শিকার করে তার হাত খুব পাকা যেদিকে গুলি মারে যেদিকে তিল লাগায় ওইদিকেই গিয়ে লাগে তার হাত খুব পাকা সই तो दूरे जंगल गा करते मन जानवर तरह शिकार कर पेशा तो गुल हाथ पाखा गानवार गए दूर थे जानवर ता নড়াচড়া করছে মরে যাবে তো হরিণের গোস্তামিং আর তামান্না নিয়ে দৌড়াচ্ছে হরিণটাকে তাড়াতাড়ি জবাই করবে মরে যাওয়ার আগে আর তারপরে তার গোস্ত খুলবে আর চামড়া নিবে আর বাজারে বিক্রি করবে আর টাকা হবে এই আশায় গুলি করেছে যেটাকে সে জানবার মনে করে গুলি করেছে হরিণ মনে করে গুলি করেছে সেইটা তার একমাত্র নিজের সন্তান এটা দেখ তার নিজের হাতে একমাত্র আপনারাই করেছেন আর ওই ব্যক্তির ভিতরে কিরকম হবে আমি কি করলাম আমি আমার নিজ হাতে আমার সন্তানকে হতল করে দিলাম হায় আমি কি করলাম ওই যে তার ভিতরে হায় আর ব্যথা আর আফসোস আর সদমা যে ওই হায় নাম হলো তবা আল্লাহ মাফ করে দেন এই মাফ করে দেন বলবে সে আল্লাহকে এখনো বলে সারে নাই আল্লাহ ফেরেসাদেরকে বলেন বন্দা আমার গুনা করেছে নাফরমানি করেছে আছে অনুতপ্ত হয়েছে লজ্জিত হয়েছে তার ভিতরে থাকো বলেন আল্লাহ তোমরা সাক্ষী থাকো সে মাফ করে দেন বলার আগে আমি তাকে মাফ করে দিলাম আমি আমার নাম রেখেছি গফফার আমি গফুর রহমদ ও আমার বান্দা। তুমি কোনায় করতে করতে আর তুমি না করতে করতে আর তুমি মার্শিয়াতের মধ্যে ঢুকতে ঢুকতে তুমি তোমার নকশর উপরে মাত্রায় জুলুম করেছো সীমা লঙ্ঘন করেছো। ও বান্দা যতই তুমি সীমা লঙ্ঘন করো না কেন আর ও বন্দা যতই তুমি নিজেকে গুণাগার মনে করো না কেন তুমি যত গুণাই করবে করে থাকো তোমার গুণা সীমিত আর ও বন্ধা জেনে রাখো আমার মাফ করে দেওয়া অসীম আমার মাপ করে দেওয়া অসীম আমার মা করে দেওয়ার মধ্যে কোনো সীমানা নাই দেখেন যে এক লোক বসে আস রাস্তার মধ্যে আর বসে বসে আপনার মা করে দেবা আমার সতর্ক অনেক বেশি প্রশস্ত আপনার নাম করে দেবা আপনার মামসিরাজ আপনার আপনি ভাব করে দেওয়ার টাই পছন্দ করেন আপনার কাজই বলে ভে আমি আমার আমলের দ্বারা কোনোদিন আপনার কাছে পার পাব না আল্লাহ গো আপনার রহমতি আমি পার পেতে পারি এক লো তার নাম হইল সাহাবি হুজুর দুনিয়ার থেকে চলে যাবেন তিন দিন আগে হুজুরের মৃত্যুর ওফাতে তিন দিন আগে যাবেদ কি হুজুর ডাক দিচ্ছেন আছো শুনো যাবেন তুমি তোমার তো আল্লাহ কাছে যেতে হবে আল্লাহ তো তোমাকে ডাকবেন আর যখন আল্লাহ ডাকবেন তোমাকে তো তুমি আল্লাহ আল্লাহ কাছে যাবা যে আল্লাহ তোমাকে ডাকবে আর তুমি আল্লাহর কাছে যাবা ওই তোমার ওই মুহূর্তটা मृत्यु समय अल्लाह रहमतर आशा दिए तुम अंतरिपूर्ण तुम अंतर गाले आल्ला रहमत दुनिया के चला अवस्था आल्ला हयात যতদিন হয়ে থাকো সাক্ষাতের আশা এখন তোমার তুমি যাবা তো ওই সময় তুমি আল্লাহর রহমতের সম্পূর্ণ আশা রাখো আল্লাহ তোমার উপরে রহম করবেন তো এক লোক সে কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে পারছেন না কথা এক লোক মারা গেছে নবীর ওই কথাটা যে যাবে। তুমি তোমার আল্লাহর কাছে যাওয়ার সময় বড় আল্লাহর রহমতের আশা করো তো এক আল্লাহর রহমতের আশাটা মৃত্যুর সময় কিভাবে করতে হয় তার অবস্থা দিয়ে বর্ণনা করছে তার অবস্থা মারা গেছে জুবান দিয়ে কথা বলতে পারে না জুবান বন্ধ হয়ে গেছে অবস্থা তার অবস্থার বর্ণনা দিচ্ছে সে অবস্থার বর্ণনা দিচ্ছে বলে যে আল্লাহ গো ও আল্লাহ আমার অবস্থাটা আপনি একটু দেখেন না ও আল্লাহ আমার অবস্থাটা আপনি একটু দেখেন না গো মাহবুত আল্লাহ আল্লাহ আমি না মানুষ যখন মারা যায় তো তাকে তার আত্মীয় সজন। তার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব গোসুল করায় গোসল করায় না গোসুল করিয়ে তারপরে তাকে কাপড় পরায় কাপড় পরে সাদা কাপড়ের কাপড় পরিয়ে দেয় তো কাপনের কাপড় পরিয়ে মুখ ঢেকে দেয় মাথার উপরে গিঠি লাগিয়ে দেয় মুখটা ঢাকা এরকম করে না আরে মানিকগঞ্জে কলেজই করে না আপনাদের এখানে কাফন পর না কাকা শোয়া যে জানাজা পড়ছে কাপড়ের কাপড় দিয়ে মুখ ঢাকা আর খাটের উপরে জানাজা মাইনের কি নিজে নিজে চলতে পারে কথা বলে না নিজে নিজে চলে খাটের উপরে তাকে শোয়ানো হয়েছে তার দোস্ত আহবাব তার ভাই ভাতি যাও তার আত্মীয় স্বজন তারের কান্ধের উপরে নিয়ে কবরে পৌঁছায় কবরে দাফন করে মাটি চাপা দিয়ে দেয় পাশে দাঁড়িয়ে দোয়া কালাম পরে কিছুক্ষণ পরে চলে আসে যারা জীবিত এইটা করে ওই লোক মারা গেছে গুনায় ভরা আল্লাহকে বলে কি আল্লাহ আমার অবস্থাটা আপনি একটু দেখেন না গোমা বোধ আমার অবস্থাটা এই কে আল্লাহ সমস্ত বাচ্চার বাচ্চা কালেকার মালেক আমার রাস্তা আপনি গফুর আপনি রহমান আপনি রাহিম আপনি রৌফ আপনি এত কিছু হওয়া সত্ত্বেও আল্লাহ আপনার নাসার সারাটা জীবন করলাম গুনা করতে করতে চেহারার এমন অবস্থা হয়েছে এই চেহারা নিয়ে আল্লাহ আপনার সামনে যে দাঁড়াবো এই অবস্থা কাপড়টা দিয়ে মুখটা ঢেকে কাফনের কাপড়টা দিয়ে আল্লাগো মুখটা ঢেকেছি আর আল্লাগো ও আল্লাহ গুনা এত গুনার বোঝা শরীরের উপরে এত বেশি নিয়ে চলবার মতো শক্তি নাই বলে গুনার বোঝা নিয়ে চলবার মতো শক্তি নাই দোস্ত আহ বাবের কান্ধে করে তুমি পর্যন্ত পৌঁছিয়েছে দোস্তরা এনে কান্ধে করে তোমার দরবারে এনে পৌঁছিয়ে দিয়েছে আমার নিজের চলবার মতো শক্তি নাই আমার অবস্থাটা এই কেন আমার বুনা দিয়ে আমার শরীর ভরে গেছে চলবার শক্তি নাই এই জন্য এই অবস্থা আমার ওবু আল্লাহ এত সত্ত্বেও তোমার রহমতের আশায় তোমার কাছে এসছি তোমার রহমতের আশায় তোমার কাছে এসছি মাহবুদ মাফ করে দাও না গো মাহবুদ ও গো মাহুদ মো না রহমত কে উমার আয়া হো রহমত কমিদ্বার আয়া হো মুহে কফন শরমসার আয়া হো মুহে কফন সে শরমসার আয়া হো জব চলনা সে কাপ পদ বারে গুনা সে चलना से का पैदल बारे गुना से बाप के पे सवार आया हूं। गुनार गो मूद निजे पाये तुल्धु देर कान्धे तुम्हारे महबूद तुम्हारे आशा इसफ कर दबू তো আল্লাহ আলহামুর করেন। তুমি দুনিয়ার জীবন আমি তোমাকে হায়াত দিয়েছি আর এটা নির্দিষ্ট করে দিয়েছি আর এটা শেষ হয়ে যাবে আর তারপরে তোমার কাছে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে ও বন্দার এই হায় তুমি দুনিয়াতে জীবন যাপন করবা আর তোমার মৃত্যু যেমন হবে ও বন্ধা কালকে আমাদের ময়দানে হাসরে তুমি তেমনটাই উঠবা তোমার হাসর ওইরকম হবে যেমন তোমার মৌ আসবে আর যেমন তোমার মৌত আসবে তোমার মৌ কেমন আসবে যেমন তুমি যাপন করবা তোমার জীবন জীবনযাপন করার উপরে তোমার মৃত্যু ভালো হওয়া নির্ভর করে আর তোমার ময়দান হওয়া করে আর খারাপ তোমার মৌতের উপরে হুজুর হাদিসের মধ্যে মেশাল দিয়েছেন বুঝো জীবন কেমন কাটাতে হবে হুজুর হুজুর বলছেন এই কথা একজন লোক খুব গরিব কথা খেয়াল করিয়েন একজন লোক খুব গরিব রিক্সা চালায় ভ্যান চালায় কুলি মজদুরি করে গরিব কলা বিক্রি করে বাদাম বিক্রি করে অথবা মিষ্কিন ফকির কিছু নাই ভিক্ষা করে গরিব মানুষ কিন্তু खूब अंतर मन चाहे चाय अंतर चाय कील्ला सूझो दी সে আল্লাহ করত করত্রহ তার এই চাহিদার কারণে সে ওই যে কলা বিক্রি করে রিক্সা চালায় কুলি মজদুরি করে মাথার ঘাম পায়ে ফেলে প্রত্যেক দিন কষ্ট করে ইনকাম করে আয় করে হজ করবে এই এরাদায় প্রতিদিন কিছু কিছু পয়সা জমায় আমার কথা আপনারা বুঝতে পারতেছেন প্রত্যেক দিন সে এই কাজটা করে কষ্ট করে তার জীবনের পর থেকে তার মনের জন্য তার কষ্ট হয় না কথা বলে না কষ্ট করে পয়সা কামাই করে না এই কামাই করে পয়সা জমা জমিয়ে জমিয়ে জমিয়ে জমিয়ে জমিয়ে রেখে দেয় এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর এক যুগ দুই যুগ চব্বিশ বছরে তার হজের টাকা জমা হয়েছে এইভাবে সে দিন অতিবাহিত করছে নামাজ পড়ছে রোজা রাখছে আল্লাহর হুকুম পুরা করেছে নিজেকে গুনার থেকে পাঠাবার চেষ্টা করেছে আর এই পয়সা জমা করেছে সারাটা জীবন চব্বিশ বছর ছত্রিশ বছর তারপরে সে হজের বাড়ির থেকে রওনা হবে এহরামের কাপড় পরেছে এহরামের কাপড় পরেছে হাজিরা হজে যেতে এহরামের কাপড় পরে না একটা সাদা লুঙ্গি একটা সাদা চাদর গায়ে দেয় এটা গায়ে দিয়েছে তারপরে সে নিয়ত করেছে আল্লাহ আমি হজের এরাদা করলাম আপনি আমার জন্য এই হজটা সহজ করে দেন আর তারপরে লাভবাহিক করেছে লাভবাহিক আল্লাহ লাভবাহিক এটা পড়েছে তো সে হেরাম বেন্দেছে এখন যাচ্ছে ঘরের থেকে বের হয়েছে লাভবাহিক করতে করতে ও আল্লাহ আমি তোমার দরবারে আসতেছি ও আল্লাহ আমি তোমার কাছে আসতেছি ও আল্লাহ আমি তোমার কাছে আসলাম ও আল্লাহ তোমার কাছে উপস্থিত হয়েছি ও আল্লাহ তোমাকে দেখবার তোমার ঘর জায়ারাত করবা আমার মনে ভিতরে সারা জীবনের আশা ছিল আল্লাহ গো তোমার পাগল পাড়া হয়ে আমি তোমার কাছে আসছি আসছি আসছি আল্লাহ তোমার কাছে উপস্থিত আল্লাহ লাভ লাভ লাভ লাভ খালি বলে ও আল্লাহ তোমার কাছে আসছি আসছি আসছি এইটা বলতে বলতে বলতে সে জেদ্দায় নামছে নেমে তাও এইটা বলছে লবিক আল্লাহ লাভবাহিক राफर मैदान गेबाइक খালি আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ একদম হাজিদের মাথার উপরে চলে আসছে হাজিদের খালি মাথার মধ্যে আল্লাহ একদম হাজিদের মাথার উপরে রহমত দিয়ে আল্লাহ হাজি আল্লাহ বলছেন আমি তোমাকে মাফ করে দিবো যত জনের জন্য তুমি আমার কাছে সুপারিশ করবা আমি জনের হক তোমার সুপারিশটা কবুল করবো তো আল্লাহ ডাকছেন বন্দাও বলছে আল্লাহ ডাকছেন বান্দাও বলছে আল্লাহ ডাকছেন বন্দাও বলছে ওই বন্দা যে চব্বিশ বছর ছত্রিশ বছর টাকা জমা করে কষ্ট করে সারা জীবন সাক্ষাৎ করবে আল্লাহ দেখা পাইবে আল্লাহ আর ময়দানে বলতে বলতে এহরাম অবস্থায় পৌঁছিয়েছে তো হুজুর বলেন ওইখানে তার মৌতে এসে গেছে সে মারা গেছে ওই অবস্থায় এহরাম অবস্থা বলতে সে মারা হুজুর বলেন কি এই লোকটা কালকেয়ামতের ময়দানে কবর থেকে যে উঠবে হুজুর বলেন নবীজি এই লোকটা এই লোকটা গরিব লোকটা কবর থেকে যে কালকেয়ামতের ময়দানে উঠবে তার মুখটা যে বের হবে কবরের থেকে যে তার মুখটা বের হবে তো মুখটা বের হওয়ার সাথে এই লাভাই বলতে বলতে সে কবরের থেকে উঠবে লাভবাই বলতে বলতে সে কবরের থেকে উঠবে তার মুখ দিয়ে বের হবে তার মুখ দিয়ে লবাই কেন বের হবে ওই যে হুজুর বললেন তোমার হাসর ওইরকম হবে যেমনটা তোমার মৃত্যু লাভবাহিক বলতে বলতে কেন হয়েছে সারাটা জীবন এই লাভবাইকের জন্য সে কষ্ট করেছে সারাটা জীবন সেই লাভবাহিক বলবে আল্লাহ যাবে এইটার জন্য সে মাল। চিন্তা চোখের পানি ফেলতে ফেলতে ফেলতে গিয়ে পৌঁছিয়েছে তার মৃত্যু হয়েছে। যেমনটা তার মৃত্যু লাভ ভাই বলতে বলতে মানুষ যেমন দুনিয়াতে জীবন অতিবাহিত করে তার মৃত্যু তেমনটা হাসে যেমনটা তার মৌধ হয় তেমনটাই কালকে আমাদের মাজানে সে হাসনের মাজানে আল্লাহ সাথে সে সম্পর্ককে গভীর করেছে আল্লাহ কে চিনেছে আল্লাহ কে নিয়েছে আল্লাহকে অন্তরে বসিয়েছে আল্লাহকে অন্তরের ভিতরে জায়গা দিয়েছে আল্লাহর জন্য অন্তরে জায়গা করেছে दुनिया के अंतर भाई आल्लर कथा दिखे दाबदे सकाले दाबदी दोपे दाबदी रेबाद আড়াই ঘন্টার মেহনত করেছে এই কাজ করে আল্লাহর সাথে তার বন্ধুত্ব হয়েছে আল্লাহ বন্দার বন্ধু ইমান বানার আল্লাহ বন্ধু আল্লাহকে যে ভয় করে আল্লা তার বন্ধু আল্লাহ তার আল্লাহুল্লিনা আহ ইমান বলার জন্য আল্লাহ তার বন্ধু তো আল্লাহর সাথে দোস্তি করেছে मेहनत करमान वाला একজন নামাজি পাঁচ নামাজের নামাজ পড়ে পাঁচ ভক্ত নামাজ পড়ে কোন রেখে কবরের মধ্যে শুয়ে দিয়ে বাঁশ দিয়ে ঢেকে চাটাই দিয়ে মাটি চাপা দিছে আত্মীয় এখন বাড়ির দিকে ফিরে আসতেছে চল্লিশ কদম যায় নাই আত্মীয় স্বজন বাড়ির দিকে চল্লিশ কদম অতিবাহিত করে নাই এর কবরের ভিতরে চলে গেছে মুর্দারের কাছে মাইয়েতের কাছে গিয়ে তাকে বসাইছে বসিয়েছেন এখন তাকে প্রশ্ন করবে তার জীবনের সম্পর্কে দুনিয়াতে জীবন যাপন করে গেছে হুজুর বলেন এই কথা ওই লোকটাকে যে ওই দুইজন পারিশা মনকার নাকির উঠে উঠিয়ে বসাবে তো ওই সময়টা তাকে এরকম দেখানো হবে যেন যেমন কিনা দিনের শেষ সূর্য যখন ডুবে যায় আগ মুহূর্তে মানিকগঞ্জে সূর্য ডুবে না ডুবে না নাকি মানিকগঞ্জে কোনোদিনও সূর্য ডুবে না এরকম ব্যাপার নাকি মানিকগঞ্জ বালাদের সাথে মানিকগঞ্জে সূর্য ডুবে আরে কথাই বলে না মানিকগঞ্জের সাথে তো সূর্য তো মানিকগঞ্জে ডুবা ঠিক আগ মুহূর্তে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট আগ মুহূর্তে একটা অন্ধকার অন্ধকার মতন হয়ে যায় না দিনের দুপুরের আলোর মতো থাকে ওই সময় অন্ধকার অচ্ছন্ন হয়ে যায় না ওই রকম সময় ওই মুদাকে দেখানো হবে কবরের মধ্যে এই রকম সময়ের মধ্যে মনকার নাকি তার কাছে আসবে সওয়াল করতে প্রশ্ন করতে তো সে ঘড়িয়ে ধৃত সন্তড়ানো অবস্থায় সে তাড়াতাড়ি উঠে ওই দুই ফারিসটা বলবে হুজুর হাদিসের মধ্যে খবর শোনাচ্ছেন বলবে অমিয়ারা তোমরা কি আমাকে কিছু জিজ্ঞেস করবো আমার সাথে কোনো কথা বলবো মনে হচ্ছে বলে যে হ্যাঁ তোমার সাথে আমাদের কিছু কথা আছে বলে যে একটু পরে তোমরা আমার সাথে কথা বলো আমি আজকে এখনো আসরের নামাজটা পড়ি নাই আসরের নামাজ কাদা হয়ে ও তো সূর্য ডুবে যাচ্ছে আমাকে একটু সময় দাও আসরের নামাজটা আমি পড়ে নেই তারপরে তোমরা আমার সাথে কথা বলো সে ওই দুই ফারিসটাকে এই কথাটা বলবে সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে আমার সাথে কথা বলো ওই দুই ফারিস্তার এক ফারিস্তা আরেক ফারিস্তাকে প্রশ্ন করবে ওকে কি প্রশ্ন করবে তার আগে পরস্পর একজন আরেকজনকে জিজ্ঞেস করবে হুজুর হাদিসের মধ্যে খবর দেন কি প্রশ্ন দোকান থেকে ফিরে এসে জহরের নামাজ পড়ে ভাত করতো শূন্য পাদাই করবার জন্য দুপুরের ঘুম খাওয়ার পরে তো তারপরে সে আসরের নামাজ প্রত্যেক দিন জীবনে একদিনও কাজা করে নাই প্রতিদিন পড়েছে সে মনে করবে তুমি দুনিয়াতে যেমনটা জীবন অতিবাহিত করবে তোমার মৃত্যু তেমনটা হবে যেমনটা তুমি দুনিয়াতে জিন্দিগি অতিবাহিত করবো তোমার হায়া তোমার আখেরাত কেমন তবে তুমি তোমার আখ রাত তুমি বানাও তুমি তোমার আখেরাত তোমার মত হুজুর বলেন প্রত্যেক দিন আল্লাহকে আর আমার মৌতের পরে যতগুলা ঘাঁটি আসছে ও গো আল্লাহ আপনি আমার এই মৌত আর মৌতের পরে সবগুলা ঘাঁটির মধ্যে মাহবুদ বরকত দিয়ে দেন না গো মা দিয়ে দেন না মাহবুধ অভ্যর্থনা করে নিয়ে যাওয়ার জন্য মৌতে কেলা আপনি আমার মৌতের মধ্যে বরকত ব্যঙ্গ মা বোধ তাকে তার যে আল্লাহ তার ঠিকানা জান্নাতে বানিয়েছেন জান্নাতুল দোষের মধ্যে আর জান্নাতুল আলার মধ্যে ওই ঠিকানাটা তাকে মৃত্যুর ঠিক এক মুহূর্তে তাকে দেখানো হবে মাইজেদকে মাইজের ওই নিয়ে আমার দেখে অস্থির হয়ে আর থাকতে পারবে না তার রুহ চিৎকার দিবে আর বলবে আমার এই শরীরের থেকে বের করে আমার রুহকে আমার জানাতে পৌঁছিয়ে দেওয়া বারিকলি তিল মা কেউ আল্লাহ আমার মৌতের মধ্যে আপনি একটু বরকত দিয়ে দেন না মানুষ মৃত্যুকে ভয় পায় মানুষকে ভয় পায় নীজি বলেন্দা ও আমার বান্দা ও আমার বান্দা আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে কাজে তুমি মৌতের জন্য আমার কাছে আসবার জন্য প্রস্তুতি নাও তৈয়ারি করো আমার নবীর তরিকার অধীনস্থ হয়ে তুমি তোমার জীবনকে অতিবাহিত করো জানো ও বান্ধা জানো তোমার মৌচা তোমার জন্য সবচেয়ে তো বেশি প্রিয় বস্তু আমি বানিয়ে দেব আমি তোমার জন্য ওই প্রত্যেকটা বন্দার জন্য আপনি মৃত্যুকে প্রিয় বস্তু বানিয়ে দেন যারা এই কথা স্বীকার করে কে মোহাম্মদ হিসাবে স্বীকার করে নিয়েছে আর তার নদী তরিকা মতো জীবনযাপন করেছে ও গো মাহবুদ আল্লাহ প্রত্যেক ওই বন্দার জন্য আপনি মৃত্যুকে প্রিয় বস্তু বানিয়ে দেয় বুঝুর বলেন করু তো তুমি তোমার আখরত বানাও আল্লাহ হায়াত দিয়েছেন এই আকেরা বানাবার জন্য আমার পরমাবার দাঁড়িয়ে তুমি আমালকে দুরস্ত করো তোমার আমার কে তোমার দৈনন্দিনকার কাজকে তুমি সকালে ঘুম থেকে উঠা তোমার সকালে ঘুম থেকে উঠা নিয়ে তোমার রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত আর রাত্রে ঘুমাতে যাওয়ার থেকে নিয়ে সকালে ঘুম থেকে উঠা পর্যন্ত এই সময়টা চব্বিশ ঘন্টা তুমি আমার তাবে হয়। আমার গন্দা হয়। আমার হুকুম মতো তুমি যা করো তুমি দোকান করো তুমি চাকরি করো তুমি খেট খামার করো তুমি খাওয়া দাওয়া করো তুমি ঘুমাও তুমি বিবি বাচ্চার লালন পালন করো তুমি বিবির সাথে মিলো তুমি বাচ্চাদেরকে আদর করো मोहब्बत करो क्या सन्तान और मोहब्बत करना प्रत्येक अल्लाह मोहब्बत फेले दिए तो तुम्हें तुम्हारे तुम्हें तुम्हार दिखे एक बार भलार दृष्टि तकबा म আবু তুমি এই হুকুম দেন তার আমল নামার ভিতরে একটা মকবুল আমার কাছে গ্রহণ হয়ে গেছে এই হজের সব লিখে দাও সাহাবারা বললেন একবার তাকালে আমি তুমি আক্রা বানাও তুমি কষ্ট করে কামাই করেছো। মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে কামাই করেছ কয়টা চৈত্র হাল চাষ করেছো হাল জুতেছো আর তোমার শরীর ধর্মাস্ত হয়ে গেছে আর ক্লান্ত আর শ্রান্ত হয়ে গেছে তোমার আর তোমার বাচ্চার আর তোমার আহলাদ সন্তানের জন্য তুমি যে কষ্ট করলে আর কষ্ট করে এই যে খানাটা জোগাড় করলে আর এই খানাটা জোগাড় করে তুমি মোহব্বতের সাথে ভালোবাসা মায়া মমতার সাথে প্রেম দিয়ে তুমি গাল বানিয়ে লোকমা মাখিয়ে সার দিয়ে আলুর ভত্তা দিয়ে ডাল দিয়ে ভাতটাকে মাখিয়ে লোকমা বানিয়ে তুমি তোমার বিবির মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছ আল্লাহ বলেন ও টান মানুষ হালাল কামাই করে হালাল কামাইয়ের জন্য সে কষ্ট করে নবীজি খবর দেন এই কথার যে সে যে হালাল কামাইয়ের জন্য কষ্ট করে এই কষ্টের কারণে আল্লাহ তার এমন এমন গুণা সমূহকে মাফ করে দেন যে সমস্ত গুণা অন্য কোন আমলের দ্বারা মাফ হয় না কোনো কোন হয় না এমন এমন গুণা আল্লাহ কষ্টের কারণে কষ্টের কষ্ট উঠাবার কারণে মাফ করে দেন যে কষ্টটা বন্ধা তার দিদি বাচ্চার খোরাক পোশাক দেওয়ার জন্য হালাল কামাইয়ের পিছিয়ে খরচ করে ওই কষ্টের কারণে আল্লাহ এমন এমন গুণা মাফ করে দেন যে গুণা অন্য কোনো আমলের দ্বারা মাফ হয় না তুমি আখরাত বানাও তুমি এই কথা মনে করো না যে আল্লাহ তোমাকে এই কথা বলছেন চব্বিশ ঘন্টা তুমি নামাজের মধ্যে আট চব্বিশ ঘন্টা তুমি জিকিরের মধ্যে আট চব্বিশ ঘন্টা তুমি তেলাওয়াতে করো আনের মধ্যে জিপ্ত থাকো না তুমি তোমার বিবিকে খানা খাওয়াবা এটার মধ্যেও তোমার আখরাত বলবে একজন লোক শূন্য তৈরি রসুল্লা সালের পরে মাথাটা ঢেকে গেছে শরীরটা ঢেকে রেখেছে সতরটা অতটুকু খুলেছে যতটুকু খুলবার জরুরত বাদিকে কাত হয়ে বসেছে এই আদায় করতে করতে তুমি দুনিয়াতে জীবন যেমন কাটাবা তোমার মৃত্যু তেমন আসবে যেমন তোমার মৃত্যু হবে কালকে আমাদের মা জানে তুমি ওই রকম আল্লাহ আমার হুকুমের অধীনস্থ বানাও তুমি গরিব তুমি ধনী তুমি শিক্ষিত তুমি অশিক্ষিত তুমি শহরের বাসিন্দা তুমি গ্রামের বাসিন্দা তুমি সাদা তুমি কালো তুমি যে কোনো ভাষাভাষী তুমি দুনিয়া যে কোনো কোনায় পড়ে থাকো না কেন তুমি আমার হুকুম মতো নবী তরিকা মতো জীবনযাপন করে আমার কাছে আসো আর এইটাকে প্রতিষ্ঠিত করবার জন্য আমি তোমাকে মোহাম্মাদ রসুল্লাহ আলি ওয়াসাল্লামের উন্মতের মধ্যে বানিয়েছি এই জন্য তুমি আমার এই আহকামকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করবার জন্য নবীবালা মেহনত করো নবীবালা মেহনত তবলিগের কাজ দাওতের মেহনত নবীওয়ালা মেহনত করো তুমি যদি নবীলা মেহনত কে আমার হুকুম বন্দা দেখো ও বন্দা দেখো আমি কি মোামেলা করবো ও বন্দা আমি তোমার সাথে কি देखो করবো তুমি দেখো কয়েকজন হয়ে গেছেন নাকি খুদা লাগে নাই নাস্তা খাবেন না খুদা লাগে নাই না একজন হাত উঠান যে আমার খুদা লাগছে আমার বড় হয়ে গেছে পুরস্কারের কথা শুনছে এখন আমার বড় হয়ে গেছে এই যে খুদা লাগলো এই ক্ষুদাটা লাগছে আর আল্লাহর মোহব্বতে এখানে বসে রয়েছেন যদি এখানে আজকে মানিকগঞ্জের জেলার এস্তেমার না হতো আর এতক্ষণ বসে থাকা না লাগতো আল্লাহ কখন কি দোকানে হোটেলে বাড়িতে বিবির কাছে নাস্তা করে ফেলতেন ক্ষুদা পুরা করে ফেলতেন ওইটা করেন নাই আল্লাহর জন্য এতটুকু ক্ষুদা বরদাস্ত করেছেন কাল কেরামতের ময়দানে চরম ক্ষুদার থেকে এই ক্ষুদা বরদাস্ত করার কারণে আল্লাহ বাঁচিয়েছিলেন আল্লাহর নিসবতে কষ্ট স্বীকার করে আল্লাহ নিতে স্বীকার করে জীবনযাপন করো নিজে এই রূপে চলো আর গোটা মানুষ যাতে এই রূপে আসে এইটার জন্য তুমি চাভাতের মেহনত করো তোমাকে আমি মোহাম্মদুর রসুল্লাহ আলি রুম্মতের মধ্যে বানিয়েছি কাজে তুমি দাওয়াত দাও সকালে দাওয়াত দাও সন্ধ্যায় দাওয়াত দাও দিনে দাও রাত্রে দাওয়াত দাও তুমি দাবাত দাও তুমি যদি দাবাত দাও তো আমি তোমাকে কি করব। তুমি দেখো আমি তোমাকে কি করব। তুমি দাবাত দিলে খুজুর বসে আছেন রাস্তা রাস্তার ধারে এক পাশে খুজুরের সাথে কয়েকজন সাহাবা আছেন বসে আপনারা হজরতমর নাম শুনেছেন আবদুল্লাহ আবদুল্লা ইবন ওমর উনি বলেন যে আমিও ওই মসজিদের ভিতরে বসে আছে হুজুরের সাথে এমত অবস্থায় রাস্তা তো রাস্তার ধারে হুজুর বসে আছেন হুজুরের সাথে আছেন কথাবার্তা লোকজন আমরা দেখলাম রাস্তা দিয়ে একটা লোক অতিবাহিত হচ্ছে যাচ্ছে বনু সালামা গোত্রের তার গোতরের নাম ছিল বনু সালামা এই গোত্রের একটা লোক সামনে দিয়ে যাচ্ছে যেতে যেতে আমাদেরকে দেখে নবীজি দেখে নবীজি কে চিনে না কথা খেল করিয়েন কিন্তু কথা খেয়াল করতেছে কথা খেল করিয়েন নীজি চিনে না আমাদেরকে দেখে তার মনের মধ্যে কি হয়েছে সে যেতে যেতে রাস্তায় থেমে গেছে থেমে গিয়ে তারপরে আমাদেরকে সম্বোধন করে বলে কি আচ্ছা তোমাদের মধ্যে মোহাম্মদ নামে কোনো লোক আছে মোহাম্মদ নামে কোনো লোক তোমাদের মধ্যে কি কেউ আছে তা আমরা হুজুরের দিকে দেখিয়ে দিয়েছি এনার নাম মোহাম্মদ এখন সে বলে তুমি কে ব্যক্তি যে কি না আরবের মধ্যে নতুন ধর্ম দিকে মানুষকে ডাকো বাপদাতার ধর্ম ছেড়ে দিয়ে তুমি কে ওই ব্যক্তি বলে যে হ্যাঁ আমি ইসলামের দিকে দিনের দিকে ইমানের দিকে দাবার और जे, एक दिके दाकोट, दिये, बले जहा, आमें, एक लोग कि गुस्सा आक्रोश हिंसा पद्वेश चेहर दिए फुटसे मैं सुनो জমিনের মধ্যে তুমি মোহাম্মদের চেহারাটা আমার কাছে সবচেয়ে ঘৃণিত আমি সবচেয়ে তো ঘৃণা করি তোমাকে এই কথা বলছি হুজুর কিচ্ছু জব কিচ্ছু বলেন না কিচ্ছু বলেন না চুপ করে আছেন চেহারার মধ্যে চিহ্ন নাই শুনছেন আর ও তার ভাষায় অকথ্য গালি দিচ্ছে আরবি গালি দিয়ে যাচ্ছে হুজুর কিচ্ছু বলেন না চাহবারা বসে আছেন হঠাৎ অমর রাগ হয়ে যাচ্ছেন তবলিগের কাজ করলে আল্লাহ কি দেন আল্লাহ তার কোথায় ওঠান আপনারা আমার কথা বুঝতে পারতে নাকি বিরক্ত হয়ে গেছে যখন দেখলো ওই লোকটা কথা বললাম এতগুলা গালি দিলাম এতগুলা খারাপ কথা বললাম কঠু কথা বললাম সে একটু গুসা হলো না একটু রাগ করলো না তার চেহারার ভিতরে কোনো আসর নাই চেহারা চমকাচ্ছে নবুপথের নূর দিয়ে তাকে সবটা দাওয়াত দিয়েছেন বুঝিয়েছেন তিন কথা আল্লাহর বাহাদানিয়াত আল্লাহর কুজুরত আল্লাহর রুবিয়ত নবীর রেশালাত নবীর তরিকা মতো চলার মধ্যেই দুনিয়া আখেরাতের কামিয়াবি শান্তি আর তোমাকে আখেরাতে চলে যেতে হবে লোকটা বলি কি বনুশালমা গোত্রের ওই লোকটা বলি কি একটা মোহাম্মদ শুনো তার জামা আছে না জামাইতে জামা আপনারা কথা বুঝবেন এই জামার হাতে হাত হাত হাতিলের ভিতর থেকে কাপড়ের ভিতর থেকে সে একটা মরা গুঁসে গুঁসেন না করছে মরা হাতে নিয়ে বনে কি শুনো এই যে আমার হাতে ধরা দেখতেছো মরা গুঁশাপ এই গুইসাপটা মরা গুঁইসাপটা তুমি যে জিনিসের আবার দাও তুমি বলতেছো আল্লাহ এক আল্লাহ সব করেন আল্লাই সব কিছুর মালিক আল্লাহরই সব ক্ষমতা আর প্রতিরোধ যা কিছুটা যদি তোমার এই সমস্ত কথা যা বলছো তুমি এগুলার সাক্ষী দেয় তাহলে আমি তোমার কলমাপড়ে মুসলমান হব বুঝেন নাই আমার কথাটা কে সাক্ষী দিবে আপনারা কি মানিকগঞ্জ জেলা কোনদিনও গুলশাহের সাথে কথা বলছেন গুলশাহ কে আসসালাম আলাইকুম বলছেন অথবা গুলশাহ আপনার সালামের জব দিছে এই কথা বলে নাকি আরে গুলশাহ আপনার সালামের জব দিছে কেউ কথা বলে না কেন নিয়ত করেন নাকি জানাই আছে তো কথা বলেন এটা তো মানুষের মতো কথা বলে না আর তারপরে আরো মরা জানতে হতো তাও না হয় একটা কথা ছিল কি মরা তো মরা কেমনে কথা বলবে আর ওই লোকটা ধরছে নবীকে আমার হাতের ধরা সাক্ষী দেয় তাহলে আমি তোমার কলমা পড়ে মুসলমান হব এই কথা নবীজিকে বলছে আর আল্লাহ দাওয়াত যে দাওয়াত দেয় তার সাথে আল্লাহ তার শক্তিকে লাগিয়ে তা আল্লাহর শক্তি তার হয় একশো ভাগের একশো ভাগ করে যে আল্লাহ তো এই মরা গুইসাহটাকে একদিন জীবিত করবেন করবেন না করবেন না আল্লাহ জীবিত করার রূপে রাখেন না রাখেন তো এটার রূপে একশো ভাগের একশো ভাগ বিশ্বাস আর নবীর এই কথার উপরেও বিশ্বাস আছে যে আল্লাহ চাইলে এই মনা গুলের ভিতরে মানুষের মতো কথা বলবার শক্তি পয়দা করতে পারেন না পারেন না কেমতের ময়দানে মানুষ যে খবরের থেকে উঠবে সব হাসুরের ময়দানে তার হিসাব কিতাব দেবে ওইখানে সব মানুষকে তার নিজ নিজ ভাষায় কথা বলবার শক্তি কে দিবে আল্লাহুল্লা দিতাকুল্লা সেই আরবি ডাক দিয়েছেন গুই সব এই কথা বলে নবীজি ডাক দিয়েছেন যেই নবীজি ডাক দিয়েছেন নবীজির ডাক শেষ হয়েছে হয়েছে লবসা দিয়া রহমতল্লী লালমিন ও জগতের রহমত হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন ভুইশ জুজুর ডাকতেছে নিয়প বলে খুজুর বলেন মমতা আবুদ এবার করো ওই এর করি চার আসমানের উপরে আর রাজে যার আস আসমানে আর যার রাজত্ব জমিনে আর যার রহমত দিয়ে জাহ্নাত পরিপূর্ণ আর যার দিয়ে যাহার নাম পরিপূর্ণ আমি ওই আল্লাহর এক তৃতীয় প্রশ্ন করেছেন মান আনা আমি কে আমার পরিচয় দিয়ে জান্ন পরিপূর্ণ আর যার আজাব আর শাস্তি দিয়ে জাহান্ন পরিপূর্ণ আল্লাহর পরিচয় তো দিলা আমার পরিচয় বলে আমি কে মান আনা তো গুড়ি বলে أنت رسول رب العالمين أنت خاتم النبيين قد أفلح من صدقت وقد خاب من كذبت من شباله عقمي الله رب العالمين صرفتك تريدت رسول أنت رسول رب العالمين আর আপনি শুধু রসুল না তামী সমস্ত নবীদের শেষ আপনি আপনার পরে আর কোন নবী আসবে না দুনিয়াতে প্রত্যেকই ব্যক্তি আর আপনাকে মিথ্যা সাব্যস্ত করবে আর আপনার উপরে ইমান আনবে না আর আপনার পাকিসান উড়ানের তরিকার উপরে জিন্দি যাপন করবে না সে দুনিয়া এবং আঁকেরাতে ধ্বংস হয়ে যাবে গুল বলে মুখ দিয়ে এই কথাগুলা মুসলমান হয়ে না পড়ে মুসলমান হয়েছে এখন নবীজি বলে কি নবীজি নীজি এখন নবীজি বলে ডাক আগে বলছিল মোহাম্মদ এখন বলে নবীজি नदीजीहाल्ला से শিখিয়েছেন বলেন সুরায় পাশু আল্লাহ শিখিয়েছেন সুরাই সুরাই জানেন না সুরাই করতে পারেন না আরে মানিকগঞ্জের লোকগুলো তো আমাকে গালি দিবে মানিকগঞ্জের লোকগুলো তো আমাকে তারাও কুলহল্লা করতে পারে আর আমরা বুড়া দাদা হয়ে গেলাম আমরা ফুল হল্লা জানি না আপনি আমাদেরকে এটা জিজ্ঞেস করে লজ্জা দিলেন আচ্ছা আমার আপনারা বুঝেন নাই মনে হয় কি শিখিয়েছেন নদীজি এই পর্যন্ত কথাটা এখানে থাক মাঝখান দিয়ে একটা কথা পর্যন্ত কথাটা এখানে থাক এখান থেকে আবার শুরু করব। মাঝখান একটা কথা বলতেছি কুলহলার কথা বললাম না মনে আছে আবু বকরমান হুজুর বসে আছেন জিবরিল ফারিস্তা হুজুরের কাছে আসতেন একজন সাহাবীর আকৃতি নিয়ে আসতেন জিবরিল ফারিস্তা হুজুরের কাছে দেখিয়ায় কালবি নাম ওই ফারিস্তা ওই সাহাবিদ আসতে দেখা যাচ্ছে নবীজি বলেন যে হ্যাঁ মনে হয় কেউ আসতেছে কেউ আসতেছে মনে হয় নবীজি বললেন এরপরে জিব্রিল বলে কি নবীজি জানেন জানেন ওই লোকটা না আবু সার আপনার সাহাবি আপনার সাহাবি আবুজার সার একজন সাহাবির নাম আছে না আবুজর সেখানে সাহাবার মধ্যে আবুজারের ঘটনা আছে না আপনারা করেছেন না ওই আবুজার। আবুজর কৌ নেই এইটা বলছেন নবীজি আশ্চর্য হয়ে গেছে একদম আশ্চর্য হয়ে গেছেন আশ্চর্য হয়ে নবীজি জিব্রিলকে বলছেন যে ও জিবরিল ও আপনি আমাকে কি বললেন আমি আবুজার কে চিনি না। আরে আবুজার জমিনের মধ্যে মানুষ যা বসবাস করে তারা আবুজারকে কে যত চিনে আমরা আকাশ আসমানে কারা বসবাস করে জমিনের মধ্যে আবুজারকে কে যত চিনে হুয়া হাস হারু হাইন্দানা মিনকুম হুয়া হাস হারু হাই আবুজার আসমানে আসমানবাসীদের চিনে ব্যাপারটা কি নিশ্চয়ই কিছু ব্যাপার আছে এখানে লুকায়িত ব্যাপারটা কি এটা তো দরকার জানা আপনারা কি জানতে চান বলেন কিভাবে সে কেন জিব্রিল বলে কি নবীজি শুনেন বড় ধরনের কোন ব্যাপার স্যাপার নাই ছোট্ট দুইটা ব্যাপার ছোট্ট কয়টা দুইটা ব্যাপার আবুজারের ভিতরে দুইটা গুণ এরকম আছে আল্লাহর কাছে তার এই দুইটা গুণ এত পছন্দনীয় আবুজারের ভিতরে দুইটা গুণ এরকম আছে কাছে তার এই দুইটা গুণ এত পছন্দনীয় আল্লাহ তার স্থান তারিস্তাদের মধ্যে জমিনওয়ালাদের চেয়ে বেশি বানিয়ে দিয়েছে তার পথ তার মর্তবাদ তার বুঝিলো আসমানবালাদের কাছে বেশি সেই জন্য আসমানওয়ালারা বেশি চিনে নবীজি বলেন তাই নাকি ওই দুইটে কি জিব্রিল আমাকে একটু বলে দাও না হুজুর কেছেন জিব্রিল হুজুর কে বলে হুজুর বলছে এখন আর সময় নাই শোনবার মানিকগঞ্জের লোকগুলো বলছে যে আটটা বেজে গেল এখনো নাস্তার জন্য ছুটি দেন না যে জিবলিল বলে আবুজারের প্রথম গুণ হলো লেখাশ্রেনবশ্রিহী সে নিজেকে সবচেয়ে ছোট মনে করে নিজেকে কোনো দাম দেনা না কোনো মকাম রাখে না কোনো হাইসিয়াত রাখে না নিজেকে সবচেয়ে মানুষের মধ্যে নিজের কোনো স্থান কায়ম করে না নিজেকে সবচেয়ে ছোট মনে করে লেখা শ্রেনভশ্রিহী নিজেকে কিচ্ছু মনে করে না তুচ্ছ মনে করে নিজেকে তুচ্ছ মনে করে এই একটা গুণ তার ভিতরের গুণ অন্তরের গুণ নিজেকে কোনো হাইসিয় নেই কোনো কাচরা মনে করে। আর সে দ্বিতীয় গুণ হইলো সে কুলহুয়াল্লা শরীফটা বেশি বেশি পড়াকে পছন্দ করে বেশি বেশি গুলুওয়াল্লা পরে কালি গুলুবাল্লা করে তাকে বেশি প্রচিত্ব বানিয়ে দিয়েছে এই কথাটা বললাম কিছুর উপরে কুলহল আর তা ময়দানে নিজেকে ছোট বানানো মেহনতী তাদের রবরে ভিতরে তাহবাতের মেহনতেন সব সাহাবাতের কাইফিয়া দিতে নিজেকে কিচ্ছু মনে করেন খুব বলেন আমাকে চিনা আমি কে বলেছি আমি আল্লাহ গোলাম মেহনতের মেহনত করতে করতে বড় না তবলিকের মেহনত করতে করতে নিজেকে কিছু মনে করে বসো না ছোট হয়ে চলো আবু আসমানে তার ইজ্জত তার সম্মান তারা গোত্রে সে এখন হুজুর কে বলে কি অল্প সময় বসেছে হুজুরের সহগতে সে হুজুরকে বলে কি হুজুরে আমাকে একটু ছুটি দেন আমি একটু আমার কাজ পুরা করে আমি তো যাচ্ছিলাম রাস্তা দিয়ে আমার জরুরত আমি একটু কাজ পুরা করবো বলে যে যাও অস্ত্র শস্ত্রে সুসজ্জিত যেন এই মুহূর্তে কোন দুশনের উপরে হামলা করবে যুদ্ধের অস্ত্রে যুদ্ধের হাতিয়ার নিয়ে তারা এক হাজার রূপে উপরে করবার জন্য হুজুরের সহবত এতটুকু আর তার ভিতরে ইমানের শক্তি এতটুকু আর তার এলেন্লাহ আর নামাজটা কোনো রকম শিখেছে হুজুরের সহবত এতটুকু বেশ উপরে হামলা করবার জন্য তোমরা যাচ্ছ যুদ্ধের অস্ত্র শস্ত্রে তোমরা সুসজ্জিত তোমরা কোথায় যাচ্ছে। কার সাথে যুদ্ধ করতে যাচ্ছ কে তোমাদের দুশ্মন একা বিশ্বাসকে নষ্ট করছে গোমরা করে দিচ্ছে পদভ্রস্ত করে দিচ্ছে তার নাম মোহাম্মদ তার এক দল বাহিনী বানিয়েছে সে ওই মুহাম্মাদের বাহিনীর সাথে যুদ্ধ করবার জন্য আমরা রওনা হয়েছি আর এটার জন্য আমরা রওনা হয়েছি আর সাথে যুদ্ধ করে তারা শেষ করে সে বলে কি কথাই মনে করি আমিও তো কথাই মনে করি আমিও এরকম শুনেছি অথচ সে পুজোর হাতে কৌশল আমি এরকম মনে করতাম তোমার তারপরে কি মনে করতাম তো কি হয়েছে মানে যে আমাকে কি তোমরা তোমার দলে তোমাদের দলে নিবা বলে যে হ্যাঁ হ্যাঁ তারা ঘুম পেলেও জেগে যায় আরে এই মজমা মানিকগঞ্জের কি গল্প বললে ঘুমিয়ে যায় এটা কি গল্প না সত্য ঘটনা উত্তর আর হুজুরের পুরা প্রশ্ন এই সব বিস্তারিত তাদের সব সকলের সামনে খুলে বর্ণনা করেছে যেই সে এই কথাগুলা বলছে ওই এক হাজার বলে সে ওই এক হাজার ঘোর যারা মোহাম্মদ আর মোহাম্মদের জমাত কে দুনিয়া থেকে নিষ্পেষিত করে শেষ করে দেওয়ার ফেরা सब गए व्लम सोबते नहीं आसूर तक इन রসুল্লাহ আলিহ্লামের মোবারক হাতের মধ্যে হাত রেখে কলমাপুরে মুসলমান হয়ে ইতিহাস বলে আর কোন বড় কাপ দাখিল একজনের দাফল আল্লাহ যখন ইমান বালা ইমান বানায় আর যখন ইমানওয়ালা ইমানের মেহনতের মধ্যে লাগে আর নিজেকে ছোট বানায় আর আর হয় বেগর হয়ে যান ইমানওয়ালা দাওয়াতের থাকে আল্লাহ তার দ্বারা দুনিয়াতে ইসলামকে এইভাবে জিন্দা করে এইটার জন্য দাওত এইটার জন্যই তবলিগ এইটার জন্যই এই জিতেমা এইটার জন্যই একত্রিত হওয়া কে দাওয়াতের মেহনত তের মেহনত নিজের জিন্দগির আসল মকসদ বানাও তুমি ঘর করো তুমি সংসার করো তুমি দিবি পাস্তা লালন পালন করো তুমি দোকান চাকরি খেত খামার যা করো আল্লাহ বানাও জিন্দিটাকে আর ওই গোটা জিন্দি জাতির মধ্যে এসে যায় জন্য তুমি মেহনত করো আল্লাহ তোমাকে সাহাবাদেরকে যে স্থানে পৌঁছেছিলেন নবীর যে সান্নিধ্য শাহাবাদেরকে দিয়ে সাহাবাদের মর্তবাকে বুলন্দ করেছিলেন নবীজির খবর দিয়েছেন সাহাবাদেরকে বলেছেন ও আমার আমার জুবানের শুনেছ কোরআন শুনেছ আর তারপরে তোমরা তো আবাদের মেহনত করেছ শুনো একটা জমানা আসবে আমার উন্মত আমাকে দেখবে না প্রতিষ্ঠিত হয়ে যায় এইটার জন্য তারা জানো মালের কোরবানি দিয়ে দিনের মেহনত করবে ও আমার সাহাবারা শুনো এই দিন আর এই দিনের মেহনতের যা হক আছে তোমরা আমার সাহাবি হয়ে এই দিনের হক আদায় করতে গিয়ে যদি যদি তোমরা অবহেলা করে সুস্থিকাহিনী করে ছেড়ে দাও তো কাল কেয়ামতর ময়দানে তোমাদেরকে এই এক ভাগ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহর কাছে এইটা জবদেহি করতে হবে জবদেহি করতে হবে করবে। তারাই তাকাজা পুরা করবার জন্য ঘরবাড়ি বাড়ি ছাড়বে চিল্লায় যাবে চার মাসে সময় লাগাবে দাওয়াতের বাতের তাকাজা পুরা করবে এইটা করতে গিয়ে তারা যদি দশ ভাগের নয় ভাগ পুরা করতে না পারে অন্তরের অন্তরস্থল দেখে আল্লাহর সাথে লেনদেন করেন আল্লাহর সাথে আল্লাহ দুনিয়াতে যতদিন হায় হাতে রাখেন নিজে এই তবলিগের মেহনত করবো পরিবারকে এই তবলিগের মেহনতর ঠিক আছে নিয়োগ করতে পারেন এই জন্য এই মজমার ভিতরের চার মাসের জন্য নগো কোন কোন ভাই তৈরি আছেন করে হিম্মত করে